Peace TV Bangla মানবতার Samadhan দর্শক বৃন্দ সকলকে আন্তরিক স্বাগত মারকবাদ এবং শুরুতেই জান্নাতি সৌগাদ সালাম জানিয়ে শুরু করছে আমাদের নির্ধারিত আলোচনা সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত আলোচনা আর এটি একটি বর্তমান সমাজে আলোচিত বিষয় যেহেতু সেখানে বিভিন্ন প্রকার বিভ্রাট ঢুকেছে ফাসার ঢুকেছে এবং অপসংস্কৃতি মুসলিম মৌল সংস্কৃতিটাকে হারিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের মৌলিকভাবে বিষয়গুলি জানা একান্তই প্রয়োজন আজকে আমরা এই পর্বে আলোচনা করব যে এখানে বলা হচ্ছে আদমুল মওয়ানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বিবাহের ক্ষেত্রে কিছু বাদ্যবতকতা আছে কোন কোন নারীকে বিয়ে করা যাবে কোন নারীকে বিয়ে করা যাবে না এ প্রসঙ্গে আমরা আলোচনা নিয়ে আসব। তো এই প্রসঙ্গে আলোচনার জন্য সর্বপ্রথমে আমি জেনাব শেখ ইউসুফ আবদুল মজিন সাহকে যে মুহারমাত হর্রিমা তা আলাইকুম এই আয়াতের একটু আলোকে মুহারমাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি মোহারমাত এর বিস্তারিত পরিচয় দিয়ে আল্লাহ তালা একটি বিষদ এবং দীর্ঘ আয়াত নাজির করেছেন যেখানে আল্লাহ তাহলে এক এক করে মহারমাতের কথা উল্লেখ করেছেন আলাইকুম সর্বথম মা ছেলের জন্য হারাম করা হয়েছে বাবার জন্য হারাম করা হয়েছে। বাবা মেয়েকে বিয়ে করতে পারবে না হওয়া তুকুম এবং ভাই বোনকে বিয়ে করতে পারবে না ও আম্মা তুকুম এবং বাবার বোন তাকেও বিয়ে করতে পারবে না ওয়ালা এবং মায়ের বোন যে মায়ের বোন বাবার বোন তাদেরকেও বিয়ে করতে পারবে না অবানাতুল আখ এবং ভাইয়ের মেয়ে যে ভাতিজি অবানাতুল ওখ বোনের মেয়ে তাদেরকেও বিয়ে করা যাবে না ও কুমল্লা তি আর দ্ব এবং ওই সমস্ত মায়েরা যারা দুধ পান করিয়েছে শৈশবে হয়তো কেউ নিজের মায়ের দুধের পাশাপাশি অন্য কোন মহিলার দুধ পান করেছে এখন এই মহিলা যিনি দুধ পান করিয়েছেন তিনি এই ব্যক্তির জন্য হারাম এবং যার দুধ পান করেছেন তার মেয়ে যারা তারা বোন হয়ে গেলেন ওই তাদের তারাও হারাম্মা তু নিঃকুম এবং আমার শাশুড়ি শাশুড়ি আল্লাহ তালা হারাম করে দিয়েছে এবং কেউ যদি একটা মেয়েকে বিয়ে করে একটা নারীকে বিয়ে করে সে তার বাচ্চা পূর্বের স্বামীর বাচ্চা সঙ্গে নিয়ে এসেছে এটা রবি এখন এই মেয়ে এই স্ত্রীর সঙ্গে যদি তার মিলন হয়ে থাকে তাহলে এই মেয়ে তার জন্য মেয়ে এই স্ত্রীর মেয়ে যা অন্য স্বামীর থেকে এসেছে সেই মেয়ে তার জন্য আল্লাহ তালা অবশ্য একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছেন যে এই রবিবা এর মাকে বিয়ে করেছে কি তার সঙ্গে যদি যৌন মিলন না হয় এবং বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় তাহলে অবশ্যই রবিবার মেয়েটাকে তিনি বিয়ে করতে পারবেন আর হালাই আর নিজের ছেলে আর ছেলে যে বিয়ে করেছে তার স্ত্রীকেও নিজের শ্বশুর হিসাবে তাকে বিয়ে করতে পারবে না ওয়ানতাহ বাইন লোকতাইন এবং দুই বোনকে একত্রে বিয়ে করা এটা হারাম এভাবে ধন্যবাদ জানাব ধানত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মহার রামাতা এটা আবাদী যাদেরকে বিয়ে করা মুঠেই যাবে না কোনো অবস্থাতেই যাবে না আর আরেকটি হচ্ছে সাময়িক প্রতিবন্ধকতার কারণে বিয়ে করা যাবে না আমরা প্রথমে যেটা জানতে পারলাম যেগুলি হলো আবাদি বিয়ে করা যাবে না তার মধ্যে দেখা যাচ্ছে বংশ সংক্রান্ত নিষেধাজ্ঞা আছে তার বৈবাহিক সংক্রান্ত সম্পর্কের নিষেধাজ্ঞা আছে তারপর দুগ্ধপান সংক্রান্ত নিষেধাজ্ঞা রয়েছে আমরা যে বংশ সংক্রান্ত নিষেধাজ্ঞা ব্যাপারে আমরা যেটা দেখছি যে এই যে আয়াত থেকে আল্লাহ রবুল্লাহ হরমা আলাইকুম উম্মাহাত এখানে মা এবং উম্মাহাত বলা হয়েছে এই প্রসঙ্গে আপনি একটু আমাদেরকে বলবেন যেটা মা কন্যা আবার কিছু যেটা দুধ পান করার কারণে যেটা রাজা আট এবং একটা হলো যে মশা হারা বৈবাহিক কারণে যেটা হারাম হয়ে থাকে এই হারামগুলিকে আবার দুই ভাগে ভাগ যেটা আমরা জেনে ফেললাম এখন বংশীয় কারণে যে হারাম করে দেওয়া হয়েছে এখানে বংশীয় কারণে হারাম করার যে একটা কারণ হলো মূলত যে এখানে যখন বংশীয় একটু নিকর্তম কাউদেরকে কেউ বিয়ে যদি করে যেটা জাহিদাতের যুগে হয়ে থাকতো এর ফলে হয় কি যে বংশীয় যে সম্পর্ক বেদের যে হক করেছে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তখন দেখা যায় যে বংশীয় সম্পর্কে ছেদ করা আর বংশীয় যে কাতিয়াতুর রাহেম বা কাতিয়াতুর নাসাব কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিন্তু জাহান্নামের একটা কারণ হয়ে দাঁড়ায় আর এমন যেন না একটা তো হলো কি যে ভালোবাসার একে অপরের মনের দিক থেকে মানে যৌন মিলনের যে মানসিকতা এটা ফুল ফ্রি হতে পারবে না একটা হিকমত দুই নম্বরে হলো যে এর কারণে কোনো কারণে যদি সম্পর্ক ক্ষীণ হয় যার ফলে সম্পর্ক ছিন্ন করতে এদের শরীরটা সম্পূর্ণভাবে হারাম এবং এদের আপোষের সম্পর্কটাকে মজবুত রাখার জন্যে এটা করা হয়েছে এবং যদি ঘরের মধ্যেই হয় তাহলে তো আমাদের অন্য যে সামাজিকটা বন্ধন সেটা থেকেও আমরা বঞ্চিত হব। যার ফলে শরীয়তে এটাকে নিঃসন্দ মানে হারাম করেছে কারণ ব্লাডের একটা ব্যাপার আছে এবং আজ দেখা যাচ্ছে যে ব্লাড একই ব্লাডের কারণে বিভিন্ন অসুখ বিষয়ও কিন্তু মানে যদিও যেগুলি বৈধ চাচা তো মামাতো খারাপ মানে বাইরের যেগুলি চাচা তো অফবত এখানেও কিন্তু দেখা যায় একই বংশে বিয়ে করলে আজ কিন্তু আমরা সরি আরও মতো দেশে দেখি যে ওইখানে আগে ডাক্তারের চেক আপ আসতে হবে কারণ এমন কিছু রোগ আছে যেটা বংশীয়ভাবে একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে মোহামবুল্লাহ আলমিন যদি যেটা বৈধর মধ্যে যদি এই সমস্যা হয় তাহলে যেটা অবৈধ তাহলে এটা আরও সমস্যা বড় হওয়ার কথা যেটা আজ ইউরোপিয়ান দেশগুলি বা যেগুলি ওপেন দেশ যারা এগুলিকে অমান্য করার ফলে আপোষের মধ্যে তাদের সম্পর্ক ছিন্ন হয়েছে বিভিন্ন রোগসোগে তারা জড়িত হয়েছে এগুলি থেকে মোহানবুল্লা আলমিন আমাদেরকে মুক্ত রেখেছেন তিনি রাহিম তিনি রাহমান এবং তিনি হাকিম তিনি আমাদের জন্য কল্যাণ করে দিয়েছেন সেটা আমাদের সুন্দরভাবে মানা জরুরি কোন ব্যাপারে আল্লা পাক বলছেন মাদেরকে হারাম করা হয়েছে এখানে মায়ের সাথে দাদি নানি এবং উপরে যত যত উপরে যায় তত উপর পর্যন্ত সকল মহিলাকেই হারাম ঘোষণা করা হয়েছে যেহেতু উম্মাহাত বহু বসন অনুরূপভাবে বানাত বানাত বলতে নিজের মেয়ে মেয়ের মেয়ে অনুরূপভাবে ছেলের মেয়ে নাতি নাতনি এবং দাদি নানি এগুলি হারাম হারামের মধ্যেই অন্তর্ভুক্ত অনুরূপভাবে যেটা দুধ ব্যাপারে বলা হচ্ছে ওখানে দুধ ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে একই ব্যক্তি দুই সম্পর্কে হতে পারে যেমন কোনো ব্যক্তি নানির দুধ পান করলো তা এখন যদিও এক হিসাবে নানি কিন্তু আর হিসাবে সে হচ্ছে তার দুধমা দুধমা হওয়ার কারণে তার খালা হয়ে গেল তার বন বংশের রক্তের হিসাবে হলো খালা দুধমা হিসাবে হয়ে গেল দুধ বন দুধ বোন হওয়ার কারণে দেখা গেলো যে ওই বেচারা ও খালা তো বোনকে আর বিয়ে করতে পারছে না এই ধরনের কিছু বিষয় আদি আছে যেগুলি প্রত্যেকটা পয়েন্টের উপরে যদি আমরা একটু ব্যাখ্যা করে আগাই তাহলে আমাদের মাসলা মাসালগুলি জানা সহজ হবে জনমাননীয় পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা এই যে চোদ্দো প্রকার মেয়েদেরকে যে বিবাহ করা বৈধ না ওয়ান তাজমা বায়না উখতাইন বোনকে দুই বোনকে একত্রিত করা যাবে না ওখানে বনকে মানে স্ত্রীকে এবং তার ফুফু স্ত্রী এবং তার খালা তাদেরকেও একত্রিত করা যাবে না যদিও অন্য সময় আলাদা হলে সেটা বৈধ ছিল তো এগুলি আমার মনে হয় পার্ট বাই পার্ট আমরা কিছু আলোচনা করলে समाज उपकृत होते यूसुफ आब्दुल्लम हराम कन्ना कन्या कन्ार कन्या क्या खत वंशर कारण माँ के मायर मा केवे ना कन्या के विना कन्या केवे बन के बन मे कौना के হ্যাঁ ফুফুকে বিয়ে করা যাবে না এই যে বিষয়গুলি এই স্পষ্ট করে আমাদের তো আমি মনে করি আলোচনার ভিতর দিয়ে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে যে নসবের কারণে তো নসব মানে ব্লাড কানেকশন রক্তের সম্পর্ক যাদের সঙ্গে যেটাকে জাহাতম বলা হয় জৈল আর হাম তো এক্ষেত্রে নিজের মেয়ে মেয়ের মে মা তারপরে মার মা দাদি দাদির মাধ্যমে আমরা আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি এরপর আমরা আমাদের নির্ধারিত আলোচনায় ফিরে আসব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবু আমি মোহাম্মদ <inaudible> আজ সন্ধ্যা সাতটায় সকাল এগারোটায় বিরতির পর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় এই আলোচনায় আমরা যেটা আলোচনা করতেছিলাম জানতে পারলাম যে বংশীয় কারণে কিছু কিছু মহিলা যাদেরকে বিবাহ করা যায় না অনুরূপ ভাবে বৈবাহিক সম্পর্কের কারণেও কিছু মহিলা বিবাহ করা যায় না এই ব্যাপারে আমি শেখ সাইফুদ্দিন শাহকে বলবো যে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে যেমন শাশুড়ি তারপর স্ত্রীর গর্বজাত সন্তান পুত্রবধূ বইমাথা। এগুলি একটু সহজ করে বুঝ আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে দিলে ভালো হতো বৈবাহিক কারণে যেগুলি আমাদের নিষিদ্ধ মধ্যে আসে সেগুলি উম্মাহাত নেশা মধ্যে যেমন আমরা মাদেরকে দাদিদেরকে নারীদেরকে নিয়েছি এক্ষেত্রে কিন্তু তারা আসবে মানে শাশুড়ি শাশুড়ির মা আমরা দাদির শশ শাশুড়ি তার মা ওপরে এগুলো কিন্তু এখানে আসবে তারাও এখানে একইভাবে আসবে কারণ হাদিসে এসেছে যেটা নাসাবের মাধ্যমে হারাম হয় সেটা কিন্তু রাজাহাতের মাধ্যমে বা দুধ পানের মাধ্যমেও হারাম হয় সেই আমাদের হুবাহু কিন্তু ওই হারামগুলি এখানেও ওইভাবে আমাদের সেট হবে তাই জন্যে শাশুড়ি শাশুড়ির মা বা আমার দাদু শাশুড়ি বা তার মা তার উপরে এইগুলি আমাদের জন্য হারাম আসবে ঠিক এইভাবে যদি শাশুড়ির যেটা আপনার ব্যবহারিক কারণে যেটা আসবে যে দুই বোন একসঙ্গে যেটা অস্থায়ী যেটা হারাম আসে ওখানে যে দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে না কারণ একজনকে আমি বিবাহ করেছি তার একজনকে করা যাবে না যেটা আমাদের শেখ আমানুল্লাহ মাদানী সাহেব বলেছেন ঠিক ওইভাবে তার স্ত্রীর ফুফুকে বা স্ত্রীর খালাকে একসঙ্গে বিয়ে করা যাবে না যেটা অস্থায়ী মানে ভাবে হারাম আর কি এইভাবে পুত্রবধু কারণ ওইটা বিবাহর কারণে আমার ছেলে যেহেতু বিয়ে করেছে একজন নারীকে কাজেই ওই মেয়েটা শ্বশুরের জন্যে হারাম হয়ে যাবে এইভাবে আমাদের মনে রাখতে হবে যে যে কারণে আমাদের যে সমস্ত ব্লাড কারণে আপনার বংশে হারাম হয়েছে বংশীয় কারণে বা ব্লাডের কারণে ঠিক একইভাবে কিন্তু আমাদের বৈবাহিক কারণে এখানে দুধমাতাতে আমাদের হারাম যেমন আসবে ঠিক এখানে কিন্তু আমাদের বিবাহের কারণেও অনেকগুলো এখানে আসবে ধন্যবাদ জার শেখ সাহেবুদ্দিনকে আপনি সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন আমি এ ব্যাপারে শেখ আমানুল্লাহ মাদানী সাহেবকে বলবো যেটা হলো যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে পালক পুত্র পালক পুত্র যদি হয় এখানে যে আসছে পুত্রবধূকে বিবাহ করা যাবে না কিন্তু পালক পুত্র যদি তার স্ত্রী ছেড়ে দেয় তাহলে পালক পুত্রের সেই বধুকে বিবাহ করা যাবে কিনা এ ব্যাপারে শরীরের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা শাশুড়ির ক্ষেত্রে একটা কথা ওখানে বলে নেওয়া ভালো মনে করছি তাহলে এই যে মুজারাদ আঁক ধোয়ার সাথে সাথেই শাশুড়িকে বিবাহ করা হারাম হয়ে যাবে। পুত্র পুত্রবধূ ওরকম মোজারাদ আঁক ধোয়ার সাথে বিবাহের সাথে সাথেই হারাম হয়ে যাবে। কিন্তু যদি রাবিবা হয় রাবিবা হলে ওখানে হলুয়াতে সাহিহা বা মিলন শর্ত এখানে পালক পুত্র বলে ইসলাম শরীয়তে কিছু নাই পাক এ ব্যাপারে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের পালক পুত্র জায়দবিন হারেসা রাজি আল্লাহ আনহু। যিনি জাইনাব রাজি আল্লাহ তালহাকে বিবাহ করেছিলেন উল্লেখ্য যে কোরআন মজিদে একজন সাহাবির নামই এসেছে তিনি হলেন জায়দ বিন হারেসা রাজি আল্লাহ তালহু জায়দ বিন হারেসা রাজি আল্লাহ তালহু যখন তালাক দিলেন তার স্ত্রীকে জাইনাব রাজি আল্লাহ তাল আনহাকে তখন রসুলাম খোদ নিজেই জাইনাব রাজি আল্লাহ তাল আনহাকে বিয়ে করলেন এ নিয়ে সমাজে কিছু গুঞ্জরণ হলো মোনাফেক মহলে অনেক কথাবার্তা চলতে লাগলো আল্লাহ রাবুল্লা আলমী তীব্র প্রতিবাদ জানালেন এবং বললেন যে তাদের পিতার নাম ধরেই তাদেরকে ডাকা হবে এবং তাদেরকে নিজেদের ভাই হিসাবে গণ্য করা হবে তো পালকপুত্র যারা পালবেন তারা খেয়াল রাখবেন সেক্ষেত্রে পর্দা পশিদা শিথিল করা কোনো সুযোগ নাই। একটিমাত্র সুরতের সুযোগ আছে যদি ওই পালকপুত্র দুধ পান করে থাকে দুধ পান করার ক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই বছর বয়সের ভেতরেই দুধ পান করতে হবে দুই বছরের বাইরে বয়স পার হয়ে যাওয়ার পরে যে দুধ পান করে তাহলে সেটা দুধ পান বলে গণ্য হবে না এক চুস দুই চুষ দুধ পান করলে সেটা দুধ পান বলে গণ্য হবে না কমপক্ষে পাঁচবার হতে হবে নতুবা দুধ পান বলে সাব্যস্ত হবে না দুধ পান করা পুত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে ছেলে বলে গণ্য হবে কিন্তু বয়স্ক পালকপুত্র বনালাম ওটা কিন্তু ইসলামী শরীয়ত আমাদেরকে বৈধ করেনি কাজেই এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত এবং পর্দা পশিদার ক্ষেত্রে এ ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা উচিত পাক আমাদেরকে তৌফিক দান করুন অর্থাৎ পালক পুত্র বলতে কিছু নেই তাকে যেমন তার তার তালাকাপ্তা স্ত্রীকে বিবাহ করা যাবে অনুরূপভাবে এই পালক পুত্রের সাথে ওই মায়ের মা ডেকে গড়ে ডুবে গেল খালা ডেকে গড়ে ডুবে গেল তার সাথে পর্দা করা যাবে না এটি নয় বরং এটি সামাজিক এটা কুসংস্কার মাত্র আমরা এই ব্যাপারে একটু আলোচনায় যাবো যে সে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সাময়িক প্রতিবন্ধকতার কারণে বিয়ে হারাম হয় তার মধ্যে একটা জিনিস আসছে অন্যের স্ত্রী অন্যের কাছে আছে অন্যের স্ত্রী বিবাহ করা যাবে না স্ত্রী থাকা অবস্থায় সে যদি জোর করে তাকে নিয়ে আসে সেটা তো কিডন্যাপ করা হলো এখত হলো সেটা তো সম্পূর্ণ একটা হারাম কাজ হলো তো হারাম কাজের মাধ্যমে ওই ব্যক্তির থেকে সে যদি স্বেচ্ছায় তালাক না দেয় আর তাকে নিয়ে এসে বিয়ে করে তা এটা সম্পূর্ণ শরীর বিরোধী এবং একটা অবৈধ কাজ এবং একটা গর্হিত কাজ সম্মতি তো হতে পারে সেক্ষা প্রেম করে যদি পরক্রিয়া প্রেম করে সম্মতিও দেয় যদি ওই ব্যক্তি যদি সে তালাক না দেয় তাহলে তালাক না দেওয়া পর্যন্ত আচ্ছা এখানে একটা জিনিস আছে যেটা হলো যে শেখ সাইফুদ্দিন আমাদের সমাজে কিন্তু তালাক শরীয়তে বৈধ করলেও এটা কিন্তু খুব কন্ট্রোল করেছে শরীয় তাই না বরং তালাক দিয়ে ফেললে পুনরায় স্বামীর কাছে ফিরে যাওয়ার ব্যাপারে আল্লাহ দিয়েছেন যদি তারা ইশ্লাস করে তাহলে বড় তো হুন না স্পষ্ট করে বলেছেন কিন্তু এখানে একটা বিষয় যেটা আমাদের স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে যে হ্যাঁ তালাক হয়ে যাচ্ছে কিন্তু হওয়ার পরে তালাকের পরেও তো শরীয়তে একটা ইদ্যতের ব্যাপার আছে তাই না কিন্তু ইদ্দত পালন না করেই যে বিয়ে হয়ে যাচ্ছে কোথাও কোথাও এই के आ, आ, हो हो के जोर साहेम आजकल है मानुष परुटर बहरे এদিকে ওদিকে ডানি যেটা পরক্ষ প্রেম সবচেয়ে বড়ো খেয়াল স্বামী স্ত্রীর মধ্যে এবং স্বামীও হয়তো আরেকজনের সঙ্গে প্রেম করতেছে যেটা বড় অন্যায় বা একটা মহা মহামারীর মতো ব্যাধি ছড়িয়ে যাচ্ছে আমাদের এবং এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেক এখন বর্তমানে আসে যে এখন কী করবো এটা কি করব। তো এই জন্যে একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনের সঙ্গে বিয়ে কোনোভাবেই রাজি না এবং আমাদের দেশে হয়ে যাচ্ছে কি যে স্ত্রী কোটে গিয়ে স্বামীকে ডিভোর্স করে দিচ্ছে আর পরে আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে তো স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স তো আমাদের স্ত্রীর পক্ষ থেকে যেটা খোলা আর খোলা হতে অবশ্যই লাগবে মানে আপনি স্বামীর থেকে থেকে স্বামীকে সম্মত করে তার তালাক নিতে হবে এবং ক্ষেত্রে যেটা আপনি বলতেছেন যে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে যে ওইখানেই ওইখানে স্বামীকে ডিভোর্স করতেছে স্যার ওইখানে আবার বিয়ে পড়া হচ্ছে যেখানে ঈদ্যুতের কোন লক্ষ্য করা হচ্ছে না যে ঈদ্যুত পালন করে স্ত্রীর প্রতি মানে ফরজ এবং এই ইদ্যুতের ভিতরে বিয়ে হলে সেই বিয়েটা কী হবে না বিশুদ্ধ হবে না সেই বিয়েটা সই হবে না এক্ষেত্রে ইদ্দুতেরও বিষয় রয়েছে ইদ্যুত একটা বড় বিষয় বিশেষ করে যদি তালাক প্রাপ্ত হয় তাহলে প্রথম তালাকের পরে তিন মাসের মধ্যে যদি না নেয় তাহলে তা সেটা ছোট বায় না বিচ্ছেদ ঘটবে আবার চাইলে তাকে আগের স্বামী আপনার নতুন বিয়ে করে নতুন মুহুর্তে বিয়ে করতে পারবে আর যে মধ্যে তিন মাসের বা তিন মাস তো না তিন যেটা বা যেটাকে আমরা ঋতু বলি এর মধ্যেই নিতে হবে জি জি সেটাই থাকবে আমি চার মাস দশ দিন এবং যদি স্ত্রী যদি স্বামী যদি মারা যায় তাহলে চার মাস দশ দিন তাকে করতে পালন করত্যুতের ব্যাপারটা আমরা ধরলাম যে সাধারণ তালাক প্রাপ্তা হলে তিনটা হাইজ আপনার কতদিন পালন করবে এবং এই ভিতরে বিবাহ যাদের হয়তো এখনো মাসিক চালু শুরু হয় নাই বা যাদের এখন হয়তো ওটা বন্ধ হয়ে গেছে তাহলে তিন মাস তখন তারা ধন্যবাদ আমি এবার একটা বিষয় যেটা আলোচনা আসতে চাচ্ছিলাম সেটা হলো এহারাম অবস্থায় আক্ত তো শরীয়তে নিষেধ এহারাম অবস্থায় আক্ত করলে সে আক্ত টা কি ঠিক হবে অবস্থায় সেই অবস্থায় সেই অবস্থায় কিন্তু সে আস্ত বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারে না তাই না আর সেখানে কিন্তু শরীয়তে তার জন্য বিধানও রাখা হয়েছে তো আমি জনাব শেখ আমার সাহেবকে সেক্ষেত্রে সে মহিলা কি করবে সে মহিলা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোর্টের আশ্রয় নি কোর্ট তখন বিবেচনা করে দেখবে যে স্বামীর দোষ না স্ত্রীর যদি দোষ হয় তাহলে তাকে সংসার করতে বাধ্য করবে আর যদি স্বামীর দোষ হয় তাহলে তাকে তালাক দিতে বাধ্য করবেশ্রেকা এখানে জেনা থেকে তবা করে আর তাই বুমিন আজ কামাল আজামু কেউ যদি তওবা করে তাহলে তার পাপ মুক্ত হয়ে যায় সে পাপ থেকে মুক্ত হয় ধন্যবাদ সম্মানিত আজকের যে আলোচনায় স্পষ্ট করে জানতে পারলাম কোন কোন নারীদেরকে বংশীয় কারণে এবং কোন কোন নারীদেরকে আপনার বৈবাহিক সম্পর্কের কারণে এবং কোন কোন নারীদেরকে আপনার দুগ্ধ পান সংক্রান্ত মাসালার কারণে বিবাহ করা যাবে না সেটা যেমন সাথে সাথে জানলাম তৎসঙ্গে আমরাও এটাও জানলাম যে সাময়িক বিবাহ যেহেতু হ্যাঁ যদি আল্লাহ রব্লা আলম বলে দিয়েছেন ওলাও আয়াবাত যদি মুশ্রিক নারী তোমাকে যদি তার সৌন্দর্য মহাকৃষ্ট করেও ফেলে তবুও তাকে বাদ দিয়ে দিনদার তের উপরে কায়ে বিবাহ করা সবচেয়ে উত্তম এব্যাপারে আমি আপনাদের সকলকে একটা সতর্ক করার কথা বলব যে বিবাহ করার পূর্বে এই সমস্ত বিষয়গুলি স্পষ্ট করে দেখে নেবেন বিবাহের পর এ আর কোনো প্রকার বাঘ বেতনটায় जड़ाब ना तब अपने दाम्पत्य जीवन सर्वांग सुंदर और सुखर है यु सकलें कमनात्या अपन सकल खैर और आफियत कमना कर सकल के धन्यवाद जानिए अपन सकल के धन्यवाद आजकल मत एखने विदाय आरज़ कराफिज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 जीरो जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अकाउंट नंबर जिनो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठ मेल कर एट द रेट